দর্শক মন্ডলী আসসালাম দর্শক মন্ডলী আমরা ধারাবাহিক আলোচনা শুনছিলাম এলেম হাসিল না করার ক্ষতি সংক্রান্ত বিষয়ে। আজকে আমরা এ বিষয়ে একটি বিশেষ হাজির দিয়ে শুরু করতে চাই আলোচনা যে এলেম হাসিল করার কিছু পদ্ধতি আছে অনেক সময় আমরা সেটা মিস করে ফেলি এবং আমাদের জীবন থেকে খালির বরাক উঠে চলে যায় এলেম শেখা এবং শেখানোর ক্ষেত্রে আমাদেরকে নম্রতা অবলম্বন করা উচিত কঠোরতা নয় শাসন করা যেতে পারে কিন্তু মূলত মানুষের দিলে ইসলামকে পৌঁছে দেওয়ার কাজ তাই ছোটদের কথা বলেন আর বড়দের কথা বলেন চাই মকতবের শিক্ষার কথা বলেন মাদ্রাসা শিক্ষার কথা বলেন মাসজিদে ইমাম সাহেব খোতবা বিভিন্ন ওয়াজ মাহফিলে ওয়ায়েদ সাহেবান যেভাবে বয়ান করেন সব কিছুতে কঠোরতার পরিবর্তে নম্রতা অত্যন্ত জরুরি বিষয় এলএম শিক্ষা এবং শেখানোর বিষয়ে সুন্দর একটা পদ্ধতি অবলম্বন করতে হবে যাতে করে কঠোরতা জায়গা না পায় আল্লাহতালা তোমাদেরকে এই দিনের পয়গাম নিয়ে পাঠিয়েছেন লোকদেরকে সহজ করে দিনকে বোঝাতে কঠিন করে দেওয়ার জন্য নয় ইসলামকে সহজ করে প্রেজেন্ট করো সে ব্যাচারা বুঝতে পারেনি জানতে পারেনি। তাকে তোমরা সহজ জানিয়ে দাও তারপরে তিনি বেদুনকে ডেকে বললেন শোনো এটা হচ্ছে আল্লাহর ঘর মাসজিদ হলো আল্লাহ এখানে এগুলো সারা যায় না এগুলোর জন্য হাজত হয়ে গেলে তুমি বাইরে যাবে সে সুন্দর করে বুঝবে আর তিনি এত সুন্দর করে তাকে বুঝিয়েছেন সেই বেচারা এত খুশি হয়ে গেলেন যে কি সুন্দর করে রসুল্লাহ সাল্লা বুঝিয়েছিলেন আর কেরাম তাকে যেভাবে তাড়া করে আসছিলো সে তো বুঝতেই পারে না সে কি অন্যায় করেছে তার কাছে তো এটা নর্মাল ওনারা ওই জায়গায় আসেন আর বেশ দূরে গিয়ে কোন মধ্যে প্রসাব করে দিয়েছে তো এটা তো তার গ্রামে এরকম করে পাথরের নিচে শোঁ করে মাটি টেনে নিয়ে যাবে অসুবিধা কী ছিল বুঝতে পারেনি সে যে আল্লাহর ঘরে দূরে হলেও আল্লাহ ঘরের ক্যাম্পাসের ভিতরে চৌহদ্দের ভিতরে এটা করা যায় না এটা সে জানতো না মাসাল্লা সাহবাই কেরাম তখন তাকে তাড়া করে দিয়েছিলেন তখন সে একটু হতভম্ব হয়ে গিয়েছিল কি করো সে ক্রাইমটা কী করলো বুঝতে পারেনি কিন্তু সরুল্লাহ আসলাম কি সুন্দর করে বুঝিয়ে দিলেন কি সুন্দর করে বুঝিয়ে দিলেন এবং বললেন সামনের দিকে আর এরকম কোন সময় হলে হাজত হলে তুমি বাইরে গিয়ে পাশাপ করি আসো সে বুঝে গেলো আর তিনি যে এত সুন্দর অ্যাপ্রোচ বুঝিয়ে দিলেন এত সুন্দর করে বুঝিয়ে দিলেন এটা তাকে খুব অভিভূত করে ফেললো আর সাবাকে আমি তাকে তাড়া করেছিলেন কষ্ট দিয়েছিলেন সে বুঝতে পারেনি ওটা তার কাছে কষ্ট লেগেছে এখন তিনি রসুল্লাহ করছেন আমাদের রহমতের সঙ্গে আর কাউকে রহমত দিয়ে না অর্থাৎ এই মসজিদে সাহাবাহাম তারা তাকে করে গিয়েছিলন সবাইকে আল্লাহ তালা রহমত না দেয় সে চাইলো যে কাজ করেছেন না আবার নিজেকে তোমরা তখন দোয়া করো কারোর জন্য নিজেকে ভুলো না আর নিজেকে দিয়ে শুরু করো আগে দোয়া করো কিন্তু এটা নিয়ম এমনকি মাইয়েতের জন্য যখন আমরা জানাটা দোয়া করি আমরা তখন বলি আর লহম হাইয়ে না ও না আমাদের যারা জিন্দা আসে তাদেরকে মাফ করেন মাইয়েত কেও মাফ করেন আপনি জানাজার দোয়া মাইয়েতের জন্য আসল সলা সেখানেও আগে নিজের জন্য দোয়া করতে হয় এটা শরীয়তের গাইডেন্স এটা আবার সে ভালো বুঝেছে মাসা আল্লাহ নিজের ব্যাপারে ঠিকই বুঝেছে আখেরাতে নিজের ব্যাপারে স্বার্থপর হওয়ার দরকার আছে আল্লাহ তারা সেটা হতে বলেছেন নিজেকে আখেরাতে বাঁচানোর কথা আগে বলেছেন কু আনফুসাকুম ও আগে নিজেকে বাঁচাও তারপরে পরিবার এবং আহালকে বাঁচাও এটা ঠিক বুঝেছে আরকি তো একটু বকিলি হয়ে গেলেও নিজেকে আর মোহাম্মদ সাল্লামকে সীমাবদ্ধ করে ফেললেন্লা সাল্লাম বললেন এত আল্লাহ তালার খোলা মেলা দিগন্ত ব্যাপী প্রশস্ত রহমত কে তুমি একেবারে করে শুধু দুদিনের মধ্যে সীমাবদ্ধ করো কেন তুমি যে সবাইকে দোয়া সামিল করে ফেলতাম তোমার আমার কিছুই কমতো না তোমার নিয়ত ভালো ছিল কিন্তু সবাইকে সামিল করতে পারো তিনি শিখাই দিলেন দেখেন সেখানের পদ্ধতি কি কত সুন্দর করে শিখাচ্ছেন আর শুধু বেদুন কে শিখাচ্ছেন না সাহবাই সবাইকে শিখাচ্ছেন কিভাবে দোয়া করতে হবে আমরা শিখছি সেখান থেকে রাসুল্লাহ সাল্ল সালাম কি সুন্দর করে শিখালেন বেদিনকে শিখালেন শাহাবাদেরকে শিখালেন তাদের মাধ্যমে আমরা শিখতে পেলাম এই যে সিরাতে পাখির ঘটনাটা আমরা যখন তালিম তার বিয়েতের কাজ করি এমনকি পিতা মাতা হিসেবে আমরা তখন বাচ্চাদেরকে শিখাবো দায় ইল্লাহ হিসাবে অন্যদেরকে দিনে দাওয়াত দেবো মক্তব্য টিচার হিসেবে যখন শিখাবো ইমাম হিসাবে যখন খদবা দেবো ওয়াইজ হিসাবে যখন ওয়াজ করব। তখন আমরা মানুষকে এভাবে অন্তর দিয়ে মায়া মমতা করে আদর করে শিখাতে হবে দরদ নিয়ে শিখাতে হবে মানুষের উপর চড়াও হওয়া যাবে না আক্রমণাত্মক ভাষা ব্যবহার করাটাকে পরিহার করার চেষ্টা করতে হবে এর মধ্যে ফায়দা কাজই শেষ হচ্ছে যখনই কোনো বিষয়ের মধ্যে কোনো কাজের মধ্যে নম্রতা অ্যাড করা হয় কাজটা সৌন্দর্যময় হয়ে যায় আর যখন কোন কাজের মধ্যে কঠোরতা এসে যোগ হয়ে যায় সেই কাজটাকে বিশ্রী করে ফেলে অসুন্দর করে ফেলে আল্লাহ আল্লাহতালা নম্রতার মাধ্যমে এমন কিছু জিনিসকে করাইয়ে দেন কঠোর পদ্ধতি অবলম্বন করার মধ্যে তা তিনি কখনো করান না মধ্যে সায়েন্স শিখতে পাচ্ছি আমরা রসুলের কাছ থেকে তিনি তার বিয়ের পদ্ধতি শিখাচ্ছেন আরেকটি হাদিস জানা ছিল না তিনি পাশে জিজ্ঞেস করলেন ভাই এই সুরাটা কবে নাজির হয়েছে সবাই তাকে ইশারা করলো এরকম করে কথা কেউ উত্তর দিচ্ছে না ইশারা থামানো চেষ্টা করছে কিন্তু সে বলে যে আরে আমি উল্টো পাল্টাতে কিছু বলি নাই জিজ্ঞাসা করছি যেটা কবে নাজিল হয়েছে তখন তারা অনেকে শাস পর্যন্ত থামানো চাষা করে ব্যর্থ হয়ে গেলে তারা তাদের উরুর উপরে হাত মারলো এবং এটা একটা ইন্ডিকেশন ছিল এই ইশারাটা ব্যবহার করা হতো যে তুমি চুপ করার কথা বলো না তখন সে মনে করলো যখন দেখলাম যে এরকম সবাই উরুর মধ্যে আঘাত করছে তখন আমি বুঝলাম ইসম্ম মে তারা আমাকে চুপ করাইতে চায় আমি তখন থেমে গেলাম চুপ করে ফেললাম তো তিনি কেন কথা বলেছিলেন প্রথম দিকে নামাজে কথা বলা জরুরি দিয়ে একটা কথা জিজ্ঞাসা করা একদম হারাম ছিল না নিষেধাজ্ঞা ছিল না পরে আল্লাহ তালা যখন আয়াত নাজিল করলেন ওয়া আল কোরআন আল্লাহ যখন পড়া হয় তেলাওয়াত করা হয় তখন তোমরা শুনো আর চুপ করে থাকো মানে কথা বলো না আশা করা যায় তাহলে তোমাদের আল্লাহর রহমত আসবে না কথা বলে নামাজ ভেঙে যাবে তিনি হয়েছে ওটা তিনি জানেন নাই তিনি তো জানেন যে নামাজে কথা বলা যায় সালাম দেওয়া যেত এরকম দুই একটা জরুরি কথা বলা যেত গল্প আড্ডা অবশ্য করা নিষেধ ছিল কিন্তু দুই একটা জরুরি কথা আর নামাজ শেষ হয়েছে তাকিয়ে বললেন তিনি টের পেয়েছেন যে কিছু গন্ডগোল হয়েছে তখন তিনি জিনিসটা শুনে বললেন যে শোনো ইনাহাদ এই যে নামাজ এই নামাজের মধ্যে মানুষের কোনো কথাবার্তা আর চলবে না এই নামাজ তসবি সব হান্লা পড়া রেকের করা নামাজ তাসবি পড়া আর কেরাত পড়া অন্য কোনো কথা বলা যাবে না এখন থেকে নিষেধ তখন তিনি বুঝলেন সাহাবি বললেন আমি এত সুন্দর টিচার কোনো দিন দেখিনি একটু ধমক দিলেন না একটু উঁচু আওয়াজে বললেন না যে তুমি জানো না কবে নামাজে কথা বলে নিষেধ হয়ে গেছে কোথেকে আস দিন পরে এইরকম একটা কথা আমরা বলে ফেলতাম চট করে হয়তো বা তিনি দিলেন শুধু এই ছিলেন তিনি সুন্দর যেতে হবে কিভাবে মানুষের সাইকোলজি বুঝে মানুষকে তালিম দিতে হবে কিভাবে মানুষকে সম্মানের সাথে মানুষকে ভুল ধারণা সরিয়ে দিতে হবে তিনি আমাদেরকে শিখিয়েছেন দর্শক মন্ডলী আমরা একটা বিরতির দিকে আসছি এখন মৃত্যু তারপরে আসে আমাদের जी मृत्यु কাজের মাধ্যমে আমরা আখিরাতে সফল হতে পারি দুনিয়া ও আখিরাত আজ সন্ধ্যা ছটায় সম্প্রচার দুপুর বারোটায় বাংলাদেশে ম্যারেজ ও ডিভোর্স ও প্রবলেম হ্যাভেন ও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 दिन रात सकाल सन्दाय रा। जेने, जेने। किह रही যুগ দিন আমার সাথে দেখুন বড় গুণা আজ সন্ধ্যা সাড়ে পাঁচটায় ভাবুণ সম্প্রচার সকাল ছটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় দর্শক মন্ডলী বিরতির পরে আমরা ওই ধারাবাহিক আলোচনায় ফেরত যাচ্ছি আমরা আলোচনা করে আসছিলাম এলিম হাসিলের ফায়দা আর এলিম নাসিকের ক্ষতি রসুল্লাহ সাল্লি সাল্লাম আমাদের জন্য আদর্শ শিক্ষক ছিলেন আল্লাহ আল্লাহতালা ওনাকে আমাদের জন্য সবকিছু আদর্শ বানিয়েছেন ক্যান আলুফি রাসুল্লাহ উসুতুল হাসানা রসুল্লাহ সাল্লামের জিন্দিগিতে জীবনীতে আমাদের জন্য সকল কিছুর আদর্শ রয়েছে শিক্ষক হিসাবে তিনি আমাদের আদর্শ শেখাতে গিয়ে তিনি এভাবে নম্রতা অবলম্বন করতেন একটু আগে আমরা শুনলাম কেউ মিস্টেক করে ফেললে উনি সেটার জন্য তাকে চার্জ করা কষ্ট দেওয়া আঘাত করে কোনো কথা বলতেন না তবে কেউ যদি দিনের ব্যাপারে দুশ্মনী করতেন তাকে অবশ্য তিনি ডিল করতেন আশিদ্দাউল কুফা রুহামা উবাই না তারা দুঃখ ছিলেন রাহিম আমরা মোমেন হতে হবে রাহিম হতে হবে মুসল্লিরা জুমার দিনে মুসলিম ওয়াহাজ ময়দিনে সবাই মুসলিম কোন সময়র উঁচু করা লাগত শক্ত করে বলতে হতো খুব উঁচু স্বরে কথা বলতেন কান্না কেরাম বলেন এমন মনে হতো মাঝে মধ্যে যেন তিনি একজন জেনারেল আর্মি জেনারেলের মতো কমান্ড করছেন এবং একটা সৈন্যবাহিনী এসে হামলা করছে সেখান থেকে কিভাবে ডানে বামে যেতে হবে কমান্ড করছেন সাবধান করছেন এটা তিনি করেছেন কিন্তু মোস্ট অব দ্য টাইমস ওনার কথা ছিল নম্রতায় ভরপুর তিনি আস্তে আস্তে কথাগুলো বলতেন খুব দ্রুত দ্রুতগতিতে বলতেন না যাতে ছাত্ররা শিক্ষার্থীরা মুসল্লিরা বুঝতে পারে দ্রুত গতিতে বলা নয় বলেছেন বয়ান করতেন। রাসুল্লাহ যদি বাক্য বা কতগুলো শব্দ বলেছেন ইচ্ছে করলে গণতে পারবেন এটা আরেকটা পদ্ধতি শিখলাম আমরা ওনার কাছ থেকে কোন কোনো কথা তিনি তিনবার রিপিট করতেন কারণ তখন মাইক্রোফোন ছিল না একটু দূরে যারা আছে তারা নাও শুনতে পারে হাফতে মিস হয়ে যেতে পারে এই জন্য গুরুত্বপূর্ণ কথাকে তিনবার রিপিট করতেন কেউ প্রশ্ন করলে তিনি সুযোগ দিতেন একবার একজন প্রশ্ন করলেন এক বেদুইন তিনি উত্তর দেননি শেষ করেছেন আদব শিখিয়েছেন বক্তার বক্তৃতা শেষ হয়ে যাক ক্লাসের লেকচার শেষ হয়ে যাক তারপরে প্রশ্নতার সুযোগ থাকুক তারপরে যখন তিনি ওনার বক্তব্য শেষ করেছেন তখন বলছেন কোথায় প্রশ্নকারী তিনি দিচ্ছেন কেমত কখন হবে আতিল আমানা ফের সাহ যখন আমানত মানুষ রক্ষা করবে না তখন কে আমাদের অপেক্ষা করো অন্যের লোকের হাতে সমাজের মধ্যে অসৎ লোকগুলোর হাতে যারা ইনসাফ কায়ে করবে না যারা ফিতনা ফে ছড়িয়ে দেবে তাদের উপরে যখন গুরুত্বপূর্ণ দায়িত্ব এসে পড়ে তখন আমাদের অপেক্ষা করো এই প্রশ্নের উত্তর আরেক জায়গায় তিনি দিয়েছেন মা আদা তালহা তুমি কি প্রস্তুতি করেছ কে আমাদের জন্য কেয়ামত কবে হবে সেটা তো তিনি জানেন না তিনি তো বলে দিয়েছেন অন্য যিনি জিজ্ঞাসা করেন আর যাকে জিজ্ঞাসা করা হয় তিনি জিজ্ঞাসা থেকে বেশি জানেন না কেয়ামত কবে হবে সে জ্ঞান তো আল্লাহ তাল্লার কাছে মা আদা আদাত তবে তুমি কি তোমার জন্য প্রস্তুতি করেছ তোমার আমলের প্রস্তুতি কি আছে আমাদের কঠিন দিনে কিভাবে পার হয়ে যাবা সেটা বলো কবে হবে না দিয়ে সেটা বললেন তিনি তাকে জিজ্ঞেস করলেন পাল্টা প্রশ্ন একেবারেই নগণ্য কিন্তু একটা জিনিসকে আমি মেকসিয়ার করেছি যে আমি আল্লাহ রসুলকে মোহাবত করেছি অন্তর দিয়ে তখন তিনি বললেন আনতা আহবাব তা তোমার চিন্তা নাই তুমি তাকে মহাব্বত করেছ যাকে মহাব্বত করো কেয়ামতের দিন তার সঙ্গে আল্লাহ তোমাকে হাসর করবেন এখন আমাদের সমাজে অনেকেই আছে রসুল্লাহ সাল্লামে খুব মহাব্বত আছে আর বিশেষ বিশেষ দিবসে মোহাব্বত প্রকাশ করার জন্য অনেক জিলাফি জিলাফি খরচ করে বিতরণ করে নামাজও নাই পর্দাও নাই হারাম হালালের খবর নাই এই মহাব্বতের কোনো অর্থ নাই যাই সেটা অন্য প্রসঙ্গ রাসুল উল্লা সাল্ল আল সালাম সুযোগ দিয়েছেন উত্তর দিয়েছেন কীরকম ধৈর্য কীভাবে প্রত্যেকটি কেসকে তিনি ডিল করেছেন এখানে আমাদের শিক্ষা ছেলে মেয়েকে যখন শেখাব ছোটো বাচ্চাদেরকে যখন শেখাব তখন যেভাবে আমরা একটু ভুল করলে একটু মিস্টেক করলে মারধর করি এটা মোটেই ঠিক না শিক্ষার ক্ষেত্রে এই মারধরের পদ্ধতিটা ভালো না শুধু দুষ্টমি করলে তাতে দুষ্টমি বন্ধ হয় তার জন্য শাসন করা যায় গাছে এবং সেটার জন্য একটা সিস্টেম করে নেওয়া যেতে পারে ক্লাসের শেষে তাকে এতটুকুন শাস্তি দেওয়া হবে কিন্তু তৎক্ষণাৎভাবে শাস্তি দেওয়া শিক্ষকরাগে মাথায় শাস্তি কার্যকরী করা এগুলো করতে গিয়ে আমরা অনেক সময় আমাদের ছেলে মেয়েদেরকে দিন শিখাতে পারিনি মাতাসার ছেড়ে দিয়েছে অনেক সময় আমাদের ছোট্ট কচি বাচ্চারা মক্তবে আসতে চায় না কয়েকদিন এসে চলে যায় কেন আসবে না পিতা মাতাকে বলে যে আমাদের টিচার খুব কড়া পড়ালেখা না পারলে ধমক দেয় আর ব্যাদ দিয়ে তো ওখানে পিটানো অ্যালাউড না যদি কোনো টিচার ব্যাদ দিয়ে ব্যথরাঘাত করে ব্যাথ ইউজ করে তাহলে গভর্নমেন্টের কাছে ক্যাশ গেলে টিচারকে জেলে যাওয়া লাগবে এখন পিটা পিটি আর চলবে না তারপরে মাঝে মধ্যে দেখা যায় কোনো কোনো টিচার ব্যাথ ইউজ করে ফেলেছে তারপরে ধমক দেওয়া নিষেধ বাচ্চাদেরকে ধমক দেওয়া খুবই খারাপ আমরা দেখলাম যে ওই হাদিসে সাহাবি বলেন যে মা কাহা আমাকে তিনি ধমক দেননি আমাদের যখন কথা বলেছিলাম তিনি সুন্দর করে বুঝিয়েছেন দৌড়ে ধমক দেওয়া এটা ইসলামের দৃষ্টিতেও ভালো নয় এগুলো করার কারণে অনেক সময় মুক্ত আসে না ছেলেমেয়েরা বলে যে আমাদের সরকারি স্কুলে যখন ইংরেজিরা শেখায় নন টিচাররা শেখায় তারা কত আদর করে কত সম্মান করে আমাদেরকে এখানে টিচার লেখাবড়া না পারলে খুব বেশি বকাবকি করে ধমক দেয় আর তুচ্ছার্থ শব্দগুলো ব্যবহার করে আদবের কমতি এগুলো তো উল্টা হয়ে গেল আমাদের নবীজ ইসাল্লা আলসামের শিক্ষা পদ্ধতি কোথায় গেল। কাজে ইসলামিক শিক্ষাকে আমাদের ছেলে মেয়েদের কাছে আকর্ষণীয় করে তুলে ধরতে হবে আমাদের টিচারদেরকে ট্রেনিং দিতে হবে টিচিং এইড ব্যবহার করতে হবে যে সমস্ত ম্যাটেরিয়াল ব্যবহার করলে এখন আধুনিক জমানায় ভালো করে ইজিলি শেখা যায় সেগুলোকে কিছু ব্যবহার করতে হবে যাতে করে আমাদের কচি কাচা সরলমানা ছেলে মেয়েগুলো দিনই শিক্ষার প্রতি আগ্রহ হারিয়ে না ফেলে এই জন্য তাদের পড়ালেখা মিষ্টি করে মারধর করা বকাবকি করাটা করা যাবে না উৎসাহিত করতে হবে উৎসাহ দিতে হবে মানুষকে উৎসাহ দিয়ে অনেক কিছু শেখানো যায় আর জোর করে শেখানো যায় না এই জিনিসটা বুঝতে হবে আমাদেরকে তাহলে আসুন দর্শক মণ্ডলী আমরা একটু চিন্তা করি যে এই যে দিনই এলেম তলব করা ফরজ এর মধ্যে কত ফায়দা রয়েছে দুনিয়া আখড়াতে সকল কল্যাণের বিষয়গুলো জানার সুযোগ রয়েছে দুনিয়া আখড়াতে সকল কল্যাণ নির্ভর করছে দিনের জ্ঞানের উপরে এই দিনের জ্ঞান না থাকলে মানুষ অন্ধ হয়ে যাবে হক এবং বাতিলের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না হালাল হারামের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না ন্যায় অন্যায়ের মধ্যে কোনো পার্থক্য করতে পারবে না এই জ্ঞানকে আমাদের চর্চা করতে হবে আমাদের নিজেদের জন্য শিখা যতটুকুন শিখেছে সেখানে রেখে দিলে হবে না আল্লাহ তালার কাছে যেমন জয়া করতে হবে আমাদের চেষ্টা করতে হবে আমাদের নিজেদের মুরব্বীরা মা বাবারা জ্ঞানের পরিধি বাড়ানো দরকার এবং ছেলে মেয়েদেরকে জ্ঞানে উৎসাহী করা দরকার আমরা শিখে শিখে তাদেরকে শেখাবো আর যেখানে আমাদের সীমাবদ্ধতা আছে জ্ঞানের কমতি আছে বা আমাদের সময় নেই সেখানে আমরা তাদের জন্য ভালো ভালো ক্লাসের ব্যবস্থা করে দিতে হবে সার্কল অফ নলেজ যেখানে আছে সেখানে পাঠিয়ে দিতে হবে আর সুন্দর পরিবেশে তাদেরকে শিক্ষা দিতে হবে ঘরকে একটা বিদ্যাপীঠ বানাতে হবে ঘরে সাপ্তাহিক তালিমের ব্যবস্থা করতে হবে এটা খুবই সুন্দর একটা রেকমেন্ডেশন আমি বিভিন্ন জায়গায় করে থাকি অনেক সালফে সালেহিনাই সিস্টেম করেছেন যদিও সময়ের অভাবে আমাদের অনেকের এমন করতে কষ্ট হয়ে যা সময় পাই না সাপ্তাহিক তালিম কমপক্ষে প্রত্যেকটি বাড়িতে হওয়া দরকার আপনার ঘরে ছেলে মেয়েদেরকে নিয়ে একটা মৌলিক জ্ঞানের কিতাব আপনি চালু করে দেন ফোরটি হাদিস আর হাদিস আপনি পড়েন রিয়াদুসালহীন হাদিসটা ধারাবাহিকভাবে পড়ে যান সেখানে অনেকগুলো চ্যাপ্টার অফ হাদিস রয়েছে আমাদের জীবনের বিভিন্ন শাখা প্রশাখা জীবনের বিভিন্ন দিক এবং বিভাগ সংক্রান্ত অনেকগুলো সুন্দর সুন্দর হাদিস আপনি রিয়াদু সালেহীন কিতাবে পাবেন প্রত্যেক ঘরে যদি আমরা নিশ্চিত হয়ে যাই যে আমরা এখানে ধারাবাহিকভাবে পড়বো আমি পড়বো কোনোদিন আমার স্ত্রী পড়বেন আলোচনা করবেন কোনো দিন ছেলে মেয়েকে বলবো আমি পড়ো তুমি পড়ো এবং তাকে বলবো কি বুঝেছ সে বোঝার চেষ্টা করবে তার বুঝটাকে নিজের ভাষায় বলার চেষ্টা করবে তারপর আমরা কিছু ব্যাখ্যা করব কোনো প্রশ্ন থাকলে সেটাকে আলোচনা করব। আমাদের কোনো ত্রুটি থাকলে যে যেটা আমরা প্র্যাকটিস করছি না হাজিরটা শুনলাম কীভাবে এটাকে আমল করতে পারি সে বিষয়ে তাদের সঙ্গে সলা পরামর্শ করবো এভাবে সবাইকে নিয়ে তালিমে যদি আমরা বসতে পারি সুফান আল্লাহ কত সুন্দর আইডিয়া হবে কু আনফোসাকুম ও আহলিকুম না আর কাজ আমরা করতে পারব নিজেকে জান আগুন থেকে বাঁচানো বাকি থেকে বাঁচানোর কাজ করতে পারবো দর্শক মন্ডলী আমাদের এলএম শিকার ফায়দা এবং নাশিকার ক্ষতি সংক্রান্ত আলোচনা আমরা এখানেই সমাপ্ত করছি বারাকাল হফিকুম আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত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 ख मानुष के कबरे रखा तार निकटे दु जन फेरस्ता आसें एकजे नाम मनकार और एकजन नाम नाकिल कबरे हठ जन फेस्ता ढुके ग शि कल रत साढ़े दस टाय पुन सम्प्रचार सकाल नीच टी